কাপিঙ্গের সময় কোন কোন সময় কাপিং করা উত্তম রসদ আলয়াল্লামের একটা বন্যায় আসছে ইবনে মাজা বন্যা করছেন এবং অন্যান্য হাদিসের বন্যায় আসে যে আল্লাহর রহত লাভের জন্য বৃহস্পতিবার কাপিং ব্যবহার করো এছাড়া সমমঙ্গল কাপিং ব্যবহার করো বুধ শুক্র শনি রবিবার কাপিং করা পরিহার করবে এই বর্ণাটা ইমাম ইবনে মাজা বন্যা করছেন ঈশ্বরদের দুর্বলতা আছে অন্য বন্যায় আছে। যে আরবি মাসের সতেরো ১৯ এবং একুশ তারিখে কাপিং করা করবে সে যে কোনো রোগ থেকে নিরাপদ লাভ করবে যে ব্যক্তি সতেরো উনিশ এবং একুশ তারিখে কাপিং ব্যবহার করবে সে যে কোনো রোগ থেকে নিরাপদ থাকবে তাহলে কাপিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই সোম মঙ্গল বৃহস্পতি এবং এই সতেরো উনিশ একুশ তারিখে আরবি মাসের লুনার মান্থের ব্যবহার করার কথা আসছে এবং যখন কোনো জাদুগ্রস্ত অথবা ইবল আই আক্রান্ত ব্যক্তির কাপিং করা হবে হিজাবা করা হবে সেই সময় তাকে রক্ষিয়াও করতে হবে পাশাপাশি তাকে রক্ষিয়ার তেলাওয়াত বিশেষ করে যদি বাকারা তেলাওয়াত করা সুনার তারা যেসব আসকার আছে সেগুলো পাঠ করা এবং যদি কেউ এরকম করতে না পারে তাহলে সেরা বা কারা তেলাওয়াতটা ছেড়ে দিতে হবে যাতে কাপিং থেকে আমরা আরও বেশি উপকৃত হতে পারি হিজামা থেকে উপকৃত হতে পারি হিজামার ক্ষেত্রে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে হিজামা খালি পেটে করা উত্তম বা হিজামা করার কথা হাজার মধ্যে আসে তাহলে আমরা সেই ক্ষেত্রে তিন ঘন্টা খালি পেট নিয়ে হিজামা করলে উত্তম কারণ যখন মানুষের পেট খালি থাকে তখন মানুষের ব্লাড সার্কুলেশনটা প্রপারলি থাকে যেমন খাবার খেয়ে যায় সব ব্লাডের কাজটা চলে যায় স্টোমাকের দিকে তাদের দৃষ্টি দিকে চলে যাওয়ার জন্য আমরা কাপিংয়ের ক্ষেত্রে খালি পেটে কাপিং করলে আমরা উপকৃত হতে পারবো ওসলাল ওয়া আলা